অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক এয়ারপানেট ছিল প্রথম বিস্তৃত এলাকা প্যাকেট সুইচিং নেটওয়ার্ক যা বিকেন্দ্রিকৃত নিয়ন্ত্রণ ব্যবহার করত এবং প্রথম নেটওয়ার্ক হিসেবে টিসিপি আইপি প্রোটোকল সুইট প্রযোগ করেছিল উভয় প্রযুক্তি ইন্টারনেটের প্রযুক্তিগত ভিত্তি হয়ে ওঠে এয়ারপানেট প্রতিষ্ঠা করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্টস এজেন্সি এয়ারপা ভিডিও ক্লিপের দৈর্ঘ্য এগারো মিনিট ছত্রিশ সেকেন্ড ইন্টারনেটের জনক বিন্ট সের্ফের সঙ্গে বিন্ট সের্ফ যিনি ইন্টারনেটের অন্যতম জনক হিসেবে পরিচিত এয়ারবাসের রিস ফিলিপস এবং গুগলের সহকর্মী রাফায়েল ল্যামি ডোজোর সঙ্গে কথা বলেছেন বিন্ট তার গুগলে যোগদানের যাত্রা সম্পর্কে আলোচনা করেছেন যেখানে তার বিজ্ঞানের প্রতি আগ্রহ একটি শিশু হিসেবে পাওয়া একটি কেমিস্ট্রি সেট থেকে শুরু হয়েছিল উচ্চ বিদ্যালয়ের পরে তিনি অ্যাপোলো প্রকল্পে ডেটা বিশ্লেষণের সফটওয়্যার লেখার কাজ পান ইউসিএলএ তে তার স্নাতকোত্তর কাজ তাকে এয়ারপানের প্রকল্পে নিয়ে যায় যেখানে তিনি হোস্ট প্রোটোকল উন্নয়ন করেন এবং পরবর্তীতে বব কানের সঙ্গে মূল ইন্টারনেট প্রকল্পে কাজ করেন ভিন্ট এই প্রকল্পের নিরাপত্তা এবং আজকের দিনে ইন্টারনেট সুরক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন তখন এবং এখন ইন্টারনেটের উন্মুক্ত স্থাপত্য ভিন্টকে উৎসাহিত করে কারণ এটি নতুন এবং আকর্ষণীয় প্রকল্পগুলিকে বাধা ছাড়াই অবদান রাখতে সক্ষম করে বিণ্ড অ্যাক্সেসিবিলিটি নিয়েও বিশেষভাবে আগ্রহী গুগলে তিনি এবং তার দল ক্লায়েন্টদের কথা শোনার মাধ্যমে এবং সফটওয়্যারকে ব্যবহারযোগ্য করার জন্য মানিয়ে নেওয়ার মাধ্যমে সিস্টেমগুলিকে আরও অ্যাক্সেসযোগ্য করার জন্য কাজ করে যাচ্ছেন তিনি ডেভেলপারদের প্রশিক্ষণের সুযোগ দেখছেন যাতে তারা সাধারণ অ্যাক্সেসিবিলিটি টুল যেমন স্ক্রিন রিডারের সাথে সফটওয়্যার অপটিমাইজ করে আরও ভালো ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে পারে পরে বিন্ট ইন্টারপ্ল্যানেটারি ইন্টারনেট সম্পর্কে আলোচনা করেন যা পৃথিবীর প্রতিটি অংশে দ্রুত এবং কার্যকর ইন্টারনেট সরবরাহ করার জন্য তৈরি করা হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক টাস্কফোর্সের মতো দলগুলির সাথে এই নতুন ইন্টারনেট এখন মোতায়েন এবং পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে এটি প্রত্যাশিতভাবে কাজ করবে তিনি নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলির সঙ্গে তার কাজ সম্পর্কে কথা বলেছেন যা ইন্টারপ্ল্যানেটারি ইন্টারনেট বাড়ানোর লক্ষ্যে পরিচালিত ডিজিটাল অবসোলেসেন্স বিন্টের উদ্বেগের আরেকটি রূপ সময়ের সাথে সাথে আমরা যে বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ করি এবং তাদের বিভিন্ন স্টোরেজ ডিভাইসগুলো পড়ার অযোগ্য হয়ে যেতে পারে এই মিডিয়া ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আর সমর্থিত নাও হতে পারে ফলে ডেটা অপ্রবেশযোগ্য হয়ে পড়তে পারে বিন্ট আশা করেন যে আমরা ডেটার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনুলিপি করার এবং সফটওয়্যারকে আরও ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল করার উপায়গুলি চর্চা শুরু করব তিনি এই বিষয়ের সাথে জড়িত চ্যালেঞ্জ বিশেষ করে অর্থায়ন নিও আলোচনা করেন সংগ্রহের তারিখ চব্বিশ মার্চ দুই এখানে চার শূন্যটি মানচিত্র রয়েছে যা আপনাকে ইন্টারনেটকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এর উৎপত্তি কোথায় এটি কিভাবে কাজ করে এবং বিশ্বজুড়ে মানুষ এটি কিভাবে ব্যবহার করে বিক্সড্রোস প্রতিটি মানচিত্র ইন্টারনেটের ইতিহাসে সেই সময়ের একটি বর্ণনা প্রদান করে